বহুকাল আগে এখান থেকে অনেক অনেক দূরে এক সওদাগর আর তার তিন সুন্দরী মেয়ে থাকত তৃতীয় মেয়েটি বাকিদের চেয়ে অনেক বেশি সুন্দরী ও বুদ্ধিমতী ছিল তাই সকলে তাকে বিউটি নামে ডাকত অন্যদিকে তার বোনেরা ছিল হিংসুটে আর দুষ্টু তাদের আগ্রহ ছিল কেবল বাবার টাকা ওড়ানো বিউটি এক সুদর্শন সে সবসময় তারই হবে আর তার সাথে হাসি খুশি ছিল কিন্তু একদিন তার ভাগ্য বদলে গেল একটি ভয়ঙ্কর ঝড়ে পড়ে তার বাবার সমস্ত জাহাজ আর সেই সঙ্গে সমস্ত অর্থ খোয়া গেল সব শেষ হয়ে গেছে দারিদ্রের কারণে অচির এই সমস্ত ভৃত্তরা তাদের বাড়ি ছেড়ে চলে গেল বিউটি সংসার চালাতে লাগলো আর তার বাকি দুই বোন এই দারিদ্রের জীবন নিয়ে ক্রমাগত অভিযোগ করে লাগলো বিউটি সর্বদা ঈশ্বরের কাছে প্রার্থনা করত যাতে তার বাবার মুখের হাসি আবার ফিরে আসে একদিন সদাগর খবর পেল যে তার একটি হারানো জাহাজ বন্দরে ফিরে এসেছে। একটা সুখবর আছে আমার একটা জাহাজ বন্দরে ফিরে এসেছে আমাদের আর দারিদ্রতা থাকবে না এখন আমি বন্দরের দিকেই যাচ্ছি বলো তোমাদের প্রত্যেকের জন্য তুমি কি চাও সেটা তোমাকেই বলতে হবে মা একটা গোলাপ এনো লাল টক টকে একটা গোলাপ নিশ্চয়ই আনবো সোনা এই কথা বলে সওদাগর খুশি মনে বন্দরের উদ্দেশ্যে রওনা হলেন বন্দরে পৌঁছে তিনি দেখলেন যে তার জাহাজটি সম্পূর্ণ পরিত্যক্ত হয়েছে এবং জানতে পারলেন যে নাবিকরা জাহাজের সমস্ত পণ্য নিয়ে পালিয়ে গেছে দুঃখী মন নিয়ে বাড়ির পথে রওনা হলেন কিন্তু গভীর চিন্তামগ্ন হয়ে তিনি পথ ভুল করে এক গভীর অরণ্যে গিয়ে পৌঁছলেন বরফ পড়া দেখে মনে হচ্ছিল যে সমুদ্রের সব জল বুঝি বরফ হয়ে গেছে ঘোড়াটি এই ঘন বরফের পথে হাঁটতে পারছিল তাই তিনি ঘোড়াটিকে একটি গাছের নিচে রাখলেন একটু দূরে তিনি আলো দেখতে পেলেন এবং সেই দিকে গেলেন গিয়ে দেখলেন সেটি একটি প্রকাণ্ড সুন্দর প্রাসাদ প্রাসাদের সামনে পৌঁছানো মাত্রই প্রাসাদের সোনার দরজাটি খুলে গেল খুব অদ্ভুত ব্যাপার যে এই কমলালেপুর গাছে ঢাকা রাজপথে এক একটু বরফ পড়েন সৌদাগর একটি প্রকাণ্ড হলঘরে প্রবেশ করলেন সৌতাগর আশেপাশে দেখতে দেখতে কোনো মানুষের জন্য অপেক্ষা করতে লাগলেন কিন্তু বহুক্ষণ অপেক্ষা করার পরেও তিনি কাউকে দেখতে পেলেন না হ্যালো এই কেউ আছেন হ্যালো সেখানে একটি ডাইনিং টেবিলে প্রচুর সুস্বাদু কেক আর ফল রাখা ছিল মনে হয় আমাকে একাই খাবার খেতে হবে পরে বাড়ির মালিককে অতিথি সেবার জন্য ধন্যবাদ দিতে হবে কিছুক্ষণের মধ্যেই তিনি সমস্ত খাবার খেয়ে ফেললেন পেট ভরে খেয়ে তিনি দোতলায় উঠে গেলেন তিনি প্রথম দরজাটি খুললেন এবং দেখতে পেলেন একটি সুন্দর পরিষ্কার বিছানা পাতা আছে সৌদাগর চোখ খুলে দেখলেন একটি নতুন দিনের সূচনা হয়েছে তিনি দেখলেন তার জন্য নতুন পোশাক রাখা আছে তিনি দ্রুত তৈরি হয়ে নিজের হলঘরে নেমে এলেন টেবিলে তার প্রাতরা সাজানো ছিল धका फल रस और रुटी पेट भरे खेल उठे दाड़ें हाथी थे सत्य उदार एसाय बेखल जत दूर चोक जाए गोलाप फूले कत लाल गोलाप তার সামনে একটি বিশাল আকার রাক্ষস দাঁড়িয়ে আছে যার ভাঁটার মতো চোখ মুলোর মতো দাঁত আর ধারালো ঝুড়ির মতো নখলাপে হাত দিতে তোমাকে বাসস্থান দান করেছেন তার বাগান থেকে যদি আমি একটি গোলাপ আমার মেয়ের জন্য নিয়ে যাই তাহলে তিনি কিছু মনে করবেন না আমায় ক্ষমা করুন আমি তোমাকে একটা প্রস্তাব দিচ্ছি ঠিক আছে তোমার কোন এক কন্যাকে এই প্রাসাদে আমি তাকে আমার কাছে রেখে দেব আর তার বদলে তুমি মুক্তি পাবে তাই হবে আমি নিশ্চিত যে অনিচ্ছায় এলে তাকে আমি গ্রহণ করব না এক মাসের মধ্যে যদি তুমি ফিরে না আসো আমি তোমাকে খুঁজে বের করবো এবার বিদায় হও আর তোমার কন্যার জন্য একটি গোলাপ নিয়ে যাও যদিও তিনি তার প্রাণ বাঁচানার জন্য প্রথমে প্রস্তাবে রাজি হয়েছিলেন কিন্তু তিনি আসলে ভাবেননি যে তার কোনো মেয়ে হবে কোন বিচারা সওদাগর জীবন ফিরে মৃতের মতন ফিরে চললেন ঘোড়াটি ঝড়ের গতিকে চোখে নিমেষে সওদাগরের কুটিরে পৌঁছে গেল তার মেয়েরা তাকে দেখতে পেয়ে ছুটে এল বাবা আমার উপহার দাও কোথায় আমার উপহার বাবা তুমি কেমন আছো বাবা নিশ্চয়ই তুমি খুব ক্লান্ত হ্যাঁ তুমি যদি একটা ঠিকঠাক জিনিস চাইতে তাহলে আজ এই ঘটনা ঘটত না আমি বুঝতে পারছি এই দুর্ভাগ্যের জন্য আমি দায়ী তাই আমি বাবার সঙ্গে তার প্রতিশ্রুতি রক্ষা করতে যাব আমি তোমার বাড়ি ফিরে যাও বিউটি নিজের জীবন নষ্ট করোনা পরিস্থিতি সামলাতে যথেষ্ট সাহস আছে আমার তাদের কথা বলতে বলতে রাত নেমে এলো তারা অবাক হয়ে দেখলো গোটা অরুণ্য উজ্জ্বল আলোয় আলোকিত যেন গোটা পৃথিবী তাদের অভ্যর্থনা জানাচ্ছে অচিরেই তারা সেই রাজপথে পৌঁছল এবং দেখলো প্রাসাদটি অসামান্য আলো দিয়ে সাজানো সে প্রকাণ্ড হলঘরে ঘরে ঢুকে দেখল সুন্দর একটা আগুন জ্বলছে এবং টেবিলে নানা রকম সুস্বাদু খাবার সাজানো তারা এই দীর্ঘপদ অতিক্রমণের ফলে ক্ষুধার্ত ছিল তাই তারা দুজনেই খেতে শুরু করল কিন্তু তাদের খাওয়া শেষ হতে না হতে তারা রাক্ষসের পদ ধ্বনি শুনতে পেল সন্ধ্যা প্রভু তুমি কি এখানে এসেছ তোমার বাবা চলে যাওয়ার পরও কি তুমি এখানে থাকবে ঘোড়ার কাছে বাবা ঘোড়াটি দৌড়তে শুরু করলো এবং পলকের মধ্যে দূরে মিলিয়ে গেল তুমি উপরে যাও একটু বিশ্রাম নাও শুভরাত্রি শুভরাত্রি বিউটি প্রথম দরজাটি খুলল এবং খুব সুন্দর একটা ঘর দেখতে পেল সে বিছানায় শুয়ে পড়ল এবং সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়ল সে সকালে ঘুম থেকে উঠে দেখল তার প্রয়োজনে সব কিছু তার ড্রেসিং টেবিলে সাজানো রয়েছে সে বিশাল হলে তার দুপুরের আহারও রাখা ছিল আহারের সোফার চুপটি করে ঘুমিয়ে পড়ল ধীরে ধীরে সন্ধ্যা নেমে আসলো সে রাক্ষসের পায়ের শব্দ শুনতে পেল তুমি যখন চাও না তাহলে শুভরাত্রি বিউটি শুভরাত্রি তার প্রত্যাখ্যানে রাক্ষস রেগে যায়নি দেখে বিউটি খুশি হল প্রতি সন্ধ্যায় নৈশ পর রাক্ষস তার সঙ্গে দেখা করতে আসত আর প্রতিদিন রাত্রে বিদায় নেওয়ার আগে তাকে জিজ্ঞেস করত করবে আর যখন সে বলত না সে দুঃখী মনে ফিরে যেত সময়ের সাথে সাথে ডিউটিও ক্রমে আর রাক্ষসকে ভয় পেত না কারণ রাক্ষসটি তার প্রতি সদয় ছিল প্রাসাদে বিউটির খুব আনন্দে সময় কেটে যেত সে বাগানে গিয়ে খুশি হয়ে ঘুরে বেড়াত সেখানে ফোয়ারা ছিল কমলা লেবুর গাছ ছিল ফুলে ভরা লতাপাতা আর পাখির দল ছিল এমনকি কখনো রাক্ষসটি বিউটির জন্য পিয়ানো বাজাত আর তার সঙ্গে অনেক গল্প করত এইভাবে ধীরে ধীরে বহুকাল কেটে গেল अवशेषे एक तार बाबा और बने देखार जिज्ञेस कर ली सुंदर आजकल तुम्हें खूब दुखी मनारे देखते खूब इच्छे दयाप्त আমি কথা দিচ্ছি না তুমি যা চাইবে তা আমি তোমাকে মানা করতে পারবো না তাতে আমার প্রাণহানিও হতে পারে যদি তুমি সময় মতো ফিরে না আসো তাহলে আমায় মৃত পাবে সত্যি ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আর যখন তোমার ফিরে আসবার ইচ্ছে হবে তুমি আঙুল থেকে আংটিটা খুলে নেবে আর তুমি দেখতে পাবে তুমি এই প্রাসাদে রয়েছ শুভরাত্রি বিউটি। কথা খুব মনে পড়বে। শুভরাত্রি প্রিয় আর আপনার উদারতার জন্য ধন্যবাদ শুধু তোমার কথা মনে রাক্ষস চলে যাওয়া মাত্রই বিউটি দ্রুত ঘুমোতে চলে গেল সকালে ঘুম থেকে উঠে দেখল সে তার নিজের বাড়ির বিছানায় তার বোনের বোনেরা তার ম্যাজিকের মতো আবির্ভাবে অবাক হয়ে গেল তার বাবা বাবাটাকে বুকে জড়িয়ে ধরল আর আনন্দে কাঁদতে লাগল ও বিউটি তোমার জন্য আমি আকুল হয়েছিল। তোমার কথা খুব মনে পড়তো সোনা আমারও মনে পড়েছে ভীষণ বাবা বিউটি তার বাবাকে রাক্ষসের উদারতার কথা বলল অনেক চিন্তার পর সে উত্তর দিল তুমি নিজেই বলেছ যে রাক্ষস তোমাকে খুব ভালোবাসে এবং তার নম্রতা ও উদারতার জন্য সে তোমার ভালোবাসার কৃতজ্ঞতার যোগ্য আমার মনে হয় সে কুৎসিত হলেও তোমার তাকে তার ইচ্ছা অনুযায়ী পুরস্কৃত করা উচিত দেখতে দেখতে এক সপ্তাহ কেটে গেল আর বিউটিও প্রাসাতে ফিরে যাওয়ার কথা ভুলে গেল তারপর একদিন রাত্রে সে স্বপ্ন দেখল রাক্ষস মাটিতে পড়ে আছে মৃতপ্রায় বিউটি এত ভয় পেয়ে গিয়েছিল যে সেই রাত্রেই তার বাবা ও বনেদের বিদায় জানিয়ে দিল আর বিছানায় শোয়া মাত্র সে তার আংটি খুলে ফেলল তারপর সে তৎক্ষণাৎ ঘুমিয়ে পড়ল। এবং পরদিন সকালে রাক্ষসী প্রাসাদে তার ঘুম ভাঙল সে ছুটে সেখানে গেল যেখানে রাক্ষসকে মারা যেতে দেখেছিল রাক্ষসটি হয়ে পড়েছিল সত্যি মৃত আমার ভুল হয়েছে। কিন্তু তাকে পুনরায় দেখে সে বুঝল তার এখনো শ্বাস চলছে সে দ্রুত একটু জল নিয়ে তার মুখে ছিটিয়ে দিতে লাগলো আর আনন্দের সঙ্গে দেখলো যে সত্যি আমার মতো একটা হ্যাঁ আমি জানি আপনার একটা অমায়িক হৃদয় আছে এবং এর চেয়ে বেশি আমার জীবনে আর কিছু চাই না সুদর্শন রাজকুমার হে আমার ঈশ্বর আপনি তো আমার স্বপ্নে সেই রাজকুমার চিরকাল আপনাকে স্বপ্নে দেখেছি আমার মিষ্টি প্রকৃত ভালোবাসা দিয়ে আমায় অভিশাপ মুক্ত করেছ বিশ্বাসই করতে পারছি না এটা ঘটছে স্বপ্ন দেখছি রাক্ষসটি তাকে কাটল এটা স্বপ্ন নয় তুমি আমার রাজকুমার প্রকৃত ভালোবাসা আমাদের আর সময় নষ্ট করা ঠিক নয় চলো তোমার কাছে যাওয়া যাক আর আমাদের তের প্রস্তুতি নেওয়া যাক আর তার পরের তিনি অতি জাক জমকের সঙ্গে তাদের বিবাহ সম্পন্ন হয়ে গেল অবশেষে সৌন্দর্যের উপর উদার উদার জয় হল কেবল সুন্দর চেহারাতেই সৌন্দর্য থাকে না তার জন্য দরকার হয় একটি সুন্দর মন সুন্দর হৃদয় এবং সর্বোপরি একটি সুন্দর আত্মা তারপর বিউটি ও রাজকুমার সুখে জীবন কাটাতে লাগলো